আসসালামুক রকমি রহিম আলহামদুলিল রামিনাম রসুল করিমি সাহব আজমাইন ওমবান ফজ্লিন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফকরাবুল আলমিন সমস্ত প্রশংসা সালাতমুসালাম নাজালবী মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর আল্লাহ ফকরাব আলমিন সৈরা আরফের এক নম্বর একশো সাতষট্টিতে এরশাদ করছেন যে আল্লাহ পাখির ঘোষণা ওয়াই রা শরণ করো তোমার প্রতিপালক যখন ঘোষণা করেছেন যে লাইয়া বাসান না আলিহিম এলা ইয়ামা এবং ইসরায়েলদের ওপর ক্যামত পর্যন্ত এমন এক জাতিকে নিযুক্ত করবেন এমন এক জাতিকে চাপিয়ে দেবেন মইয়াসু মহমসু আল্লাহ যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে অর্থাৎ আল্লাহ পাক এই ইহুদিদের ভাগ্যে লিখে দিয়েছেন যে ক্যামত পর্যন্ত তারা নির্যাতিত থাকবে এবং তাদের ওপর এমন এমন জাতিকে নিযুক্ত করবেন যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে আর এর ইতিহাস মানুষের সামনে রয়েছে তবে কিছু সময়ের জন্য যদি তাদেরকে দেখা যায় তারা মাথা দিয়েছে তাহলে তাতে আমাদেরকে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ পাকরা বলেন তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করেছেন এবং কেমত পর্যন্ত তারা আল্লাপাকের আজাবে পতিত থাকবে ইন্না রব্বাকাল সারিউল একাব নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা ওয়া ইন্ফুর রাহিম এবং নিঃসন্দেহে তিনি অতিমার্জনা কারী দয়াবান আল্লাহ পাক তারপরে সাদ করছেন মিন হুমস আল্ হুনা হম হাসানাত ওয়া সৈয়াত আল্লাহমের জুন আর এই বনীসাইলদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি নবী এ কারিম সাল্লা সাল্লাম বলেছেন যে এই বনি ইসরায়েলদের একাত্তর ফিরকা হবে বিভিন্ন দলে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন তাদেরকে মিন হোমুস আলে তাদের মধ্যে কিছু ভালো মানুষ রয়েছে অমিন হোম দুজালিকা আর কিছু লোক অন্য রকম রয়েছে এর চাইতে ভিন্ন রয়েছে অবলাউ নাহম বিল হাসানাত ওয়া এবং তাদেরকে ভালো মন্দ দিয়ে আমি আল্লাহ পরীক্ষায় ফেলেছি লাল আল্লাহমিয়ার যেউন যাতে করে তারা ফিরে আসে মহান আল্লাহ বলছেন যে অবাঞ্ছিত কিছু তাদের স্থলাভিষিক্ত হয়েছে ওয়ারে কিতাব যারা এই কিতাবের উত্তরাধিকারী হয়েছে ইয়া খুনা আদনা তারা এ দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করে থাকে দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করার জন্য যে কিছুই তারা করতে পারে আর এটা চির সত্য পৃথিবীর মধ্যে সবচাইতে সুদখর জাতি সবচাইতে বেশি অপরাধী মানব জাতির অত্যাচারকারী জাতি হচ্ছে এই জাতি ওইয়া কলু না সয়োগ এবং তারা বলবে যে আমাদেরকে মাফ করে দেওয়া হবে এবং তাদের কাছে যদি এই এইরকমই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থ আবারও চলে আসে তারপরে নিতে থাকবে সংশোধন তারা করবে না আল্লাউ খাজা আলহ মিসাকুল কিতাব আল্লাহ আল্লাহফাক বলছেন তাদের কাছে কি কিতাবে অর্থাৎ তাওরাতে এই অঙ্গীকার নেওয়া হয়নি আল্লাহ আল্লাহুল আল্লাহ ইল্লাল হাক আল্লাহ সম্পর্কে তারা সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বলবে না পদ্মারসু মাফি এবং যা কিছু এই কিতাবে তওরাতে রয়েছে তা কি তারা পড়েনি চর্চা করেনি পদ্মারুল আখেরত খেলা জিন এত্তা কোন আফালা তাকুন এবং পরকালের শান্তিময় ঘর ওই সব লোকদের জন্য বড়ই মঙ্গলজনক যারা সংযত হবে এবং যারা মুত্তাকি পরহেজগার আল্লাভির হবে তাদের জন্য ওই ঘর রয়েছে জান্নাতের আফালা তাকলুন তারা কি চিন্তা করে দেখে না মহান আল্লাহ তারপর এরশাদছেন বিল কিতাব ওয়াকালাত মুসলিহীন পক্ষান্তরে যারা কিতাবকে মজবুত করে ধারণ করবে আল্লাহ পাক বলছেন যে যারা মজবুত করে আল্লাহ পাকের বিধান আল কিতাব কি অর্থাৎ কোরআনী করিমকে মজবুত করে ধারণ করবে। আল্লাহ পাক তাহলে কোরআনী করিমকে মজবুত করে ধারণ করতে বলেছেন ও আকামু সলাহ এবং সলাম করবি নজর আজর আল মুসল্লি নিঃসন্দেহে যারা সংস্কারক তাদের পারিশ্রমিককে আমি বিনষ্ট করি না তাদের কর্মফলকে আমি নষ্ট করে দিই না মহান আল্লাহ এখানে দুটি কথা বলেছেন তা হচ্ছে প্রথম যে আল্লাপাকের বিধানকে মজবুত করে ধারণ করবে নবী এ করিম্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি কোরআনে করিম এবং আমার আদর্শ সন্ন্যতকে মজবুত করে ধারণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না যেমন নবী এ করিম সাল্লাহিস্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে তারা তো ফিকু আমরাইনলাম তদ্দুল্ল মহাত্মা সত্তম বেহেমা কিতাব আল্লাহ ও সন্ন্যদি তাহলে তারপরে এইটি হচ্ছে যারা সংস্কারক তাদের গুণ আল্লাপাক তাদেরকে শেষ আয়াতে মুসলিহিন বলেছেন তাহলে যারা সংস্কারক হবে যারা সত্যিকার অর্থে যেভাবে আল্লাহ সংশোধন চান মানব জাতি সেভাবে সংশোধনকারী হবে আকিদা থেকে শুরু করে নবী সালামের আদর্শ সন্ন্যাতের অনুসরণের দিক থেকে শির বিদা থেকে বেঁচে থাকার দিক থেকে তারপরে জীবনের সার্বিক ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক ক্ষেত্রে জীবনে প্রতিটি ক্ষেত্রে যারা সংস্কারের কাজ করবে তাদের প্রথম গুণ হবে যে তারা কিতাবের প্রতি ইমান রাখবে এবং মজবুত করে তা ধারণ করবে কোরআন সন্নাকে তারা সমস্ত বিধিবিধানের জন্য সমস্ত সমস্যার সমাধানের জন্য দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করবে আল্লাহ বলছেন আর তারপরে তাদের বাহ্যিক লক্ষণ হচ্ছে যে তারা পাঁচ অক্ট নামাজ কায়েম করবে নামাজ যদি প্রতিষ্ঠা না করে আর যদি বড় বড় কথা বলে তাহলে তারা কোনো দিন সংস্কারও ক্ষতি পারবে না আল্লাহ ফাক রব্বুল আলমী যেন আমাদেরকে বোঝার এবং আমাদের সংশোধন করার তৌফিক দান করেন মহান আল্লাহ তারপর ইরশাদুজুল্লাহ স্মরণ করো যখন পর্বতকে এই বনি ইসরায়েলদের ওপর আমি ঝুলিয়ে দিয়েছিলাম কান্না হজুল্লাহ যেন সেটা ছিল একটি সামিয়ানা আল্লাহ সামিয়ানার মতো করে এই পাহাড় পর্বতকে তুলে ধরেছিলেন বনি ইসরায়েলদের ওপর অজান্ন ওই সময় তুলে ধরেছিলেন যে সময় তাদের কাছে তাওরাত নিয়ে মুসা আলি সাল্লাম আসলেন তার তাওরাতের বিধিবিধান তাদেরকে পড়ে শোনালেন তাদেরকে বড়ই কষ্টকর মনে হলো আর তাওরাত মানতে রাজি হলো না তখন আল্লাহ ফাকরব্বুল্লা আলমের পাহাড়কে তাদের উপর স্বামী আনা তুলে ধরলেন আল বললেন যে যদি এর প্রতি আমল করো তাহলে ঠিক আছে আর যদি অস্বীকার করো তাহলে পাহাড় দিয়ে তোমাদেরকে পেশে দেব। অজান্ন আন্নাহ ওয়াকে ওমবেহীম এবং তাদের এই ধারণা হয়ে গেছিলো যে পাহাড় তাদের ওপর পড়তে যাচ্ছে খুজু মা আইনাকুমবে কুয়া এবং তাদেরকে আমি আদেশ করেছিলাম তোমাদেরকে যা আমি প্রদান করেছি তা শক্তভাবে তোমরা ধরে নাও এবং যা তাতে রয়েছে তা তোমরা স্মরণ করো তার চর্চা করো মুক্ত হইতে পারো মোহানাল্লাহ ইরশাদ করছেন যে স্মরণ করো ওই আখা জারবোকিম বনী আদমাম যখন তোমার প্রতিপালক হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আদম সন্তানদের পৃষ্ঠ দেশ থেকে তাহলে আদম আলি ইসাল্লামের পৃষ্ঠ দেশ থেকে কোন কোনো তাস্রীর কার্গন লিখেছেন অথবা আদম আলি ইসালামকে সৃষ্টি করার পরে আদম আলি সালামের যত সন্তান রয়েছে সমস্তের পৃষ্ঠ দেশ থেকে তাদের সন্তানদেরকে আল্লাপাক তাদের বংশধরকে গ্রহণ করলেনিয়া তাহন প্রত্যেক মানুষের যে সন্তান সন্ততি জন্মাবে তাদেরকে আল্লাহ পাক তাদের আত্মাগুলিকে গ্রহণ করলেন ও আশা আহম আল্লাহ আনফু সহিম এবং তাদের ওপর তাদের কাছ থেকে সাক্ষী চাইলেন এই বলে যে আল্লাহ তো কম আমি কি তোমাদের পালনকর্তা নই আমি কি তোমাদের প্রতিপালক নই এই বলে আল্লাহ পাক সাক্ষী চাইলেন কালু বালাহ তখন সকলেই বলেছিল যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদের রেগদাতা তুমি আমাদের সৃষ্টিকর্তা শাহেদনা আমরা সাক্ষী দিলাম আন্তাকুলুয়াল কেয়ামত ইন্না কুনান জাতি করে তোমরা ক্যামতের দিনে না বলতে পারো যে আমরা এর থেকে অনবহিত ছিলাম বি খবর ছিলাম আল্লাহ পাক। এই যে সাক্ষী নিয়েছেন সেই সাক্ষীর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক বলেছেন ওয়াজাকির ফাইন নাজিক রতন ফলমেন স্মরণ করিয়ে দাও এই যে স্মরণ করিয়ে দেওয়া স্মরণ করিয়ে দিলে মমিনদের তাতে উপকার হবে আল্লাহ আল্লাপাকের সাদ গোসনু আকরিয়া তামিম বা অথবা জাতি করে এ কথা না বলতে পারো যে আমাদের পূর্বপুরুষরা সিরি করেছিল আমাদের পূর্বে অকনাজিয়া তামিম বাধিম আমরা তাদেরই বংশধর ছিলাম আর আমরা কি জানবো বাপদাদা থেকে যা দেখেছি তাই শিখেছি আফা তুহলি কোনা বেমা ফায়াল মুফতলুন যেসব বাতিলপন্থীরা করেছে তার কারণে আমাদেরকে কি আল্লাহ ধ্বংস করে দেবেন এ কথাও যেন না বলতে পারো তোমরা আল্লাহ পাকের কাছে এই সাক্ষী দিয়েছ এবং তোমরা তার অঙ্গীকার করেছ আল্লাহ পাক বলছেন ওয়াক জাহার কেনফাসেল আয়াতে ওয়ালা আল্লাহমিয়ার যৌন এইভাবে আমি বিধানাবলিকে বিশদভাবে বর্ণনা করে থাকি যাতে করে তারা ফিরে আসে মহান আল্লাহর সাদ করেন অতুল আলহ নবা আল্লাহ আয়াতেনা ফানসালাহ মিনহা করিম সাল্লা সাল্লামের জামানাই এই রকম এক অবাঞ্ছিত ব্যক্তি ছিল বলে কোন কোন তাফসির কারগন বলেছেন অথবা তার আগের যুগে ছিল কিন্তু এই আয়াতটি হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী এই রকমের খারাপ গুণ যার মধ্যেই থাকবে সেই ব্যক্তির ওপর এই আয়াত বাস্তবায়িত হবে আল্লাহ বলছেন যে হে নবী অতুল আলহিম নব্লা আতাই নাহ আয়াতে না তুমি পড়ে শোনাও ওদেরকে ওই ব্যক্তির সংবাদ যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম অর্থাৎ তাকে আমি কিতাবের জ্ঞান দিয়েছিলাম দিনের জ্ঞান দান করেছিলাম ফানসালা খামিনহা কিন্তু তা থেকে সেই ব্যক্তি এড়িয়ে চলেছিল বেরিয়ে পড়েছিল কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও এড়িয়ে চলেছিল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি।। মহিলা ছিল আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হওয়া ছিল মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বুধবার সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে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 শ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিল এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের হাদিস শুধুমাত্র পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আল্লাহ ফক্রাবুল আলামিন সুরে আরাফের আয়াত নম্বর একশো পঁচাত্তর এমন এক ব্যক্তির অবস্থার কথা বর্ণনা করেছেন যে ব্যক্তি সম্পর্কে কারো কারো মত রয়েছে তফসিল কাদের মধ্যে যে আগের খালে এক ব্যক্তি ছিল যেই ব্যক্তির এই চরিত্র হয়েছিল আর এই আয়াত প্রত্যেক ব্যক্তির ওপর ফিট হবে যেই ব্যক্তির মধ্যে এই খারাপ চরিত্র পাওয়া যাবে আল্লাহ এর সাদ করেছেন। পতলু আলিহনাবা আল্লাহ আয় এনাও আয়াতেনা তাদেরকে পড়ে শোনাও হে নাবি ওই ব্যক্তির সংবাদ যেই ব্যক্তিকে আমি আমার আয়াতসমূহ প্রদান করেছিলাম তাকে আমার বিধান সম্পর্কে জ্ঞান দান করেছিলাম আমার কিতাব সম্পর্কে জ্ঞান দান করেছিলাম জ্ঞান হাসিল করা ফানসাল্লাহা মিনহা তা থেকে সেই ব্যক্তি বেরিয়ে পড়েছিল অর্থাৎ এই বিধানকে এড়িয়ে চলেছিল জীবনে বাস্তবায়ন করেনি সুতরাং যে কোনো ব্যক্তি যাকে আল্লাহ আল্লাহফাক দিনের জ্ঞান দান করেছেন আল কোরআনের জ্ঞান দান করেছেন নাবিস ইসলামের আদর্শ হাদিসের জ্ঞান দান করেছেন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করল তারপরে এই আল্লাপ্রদত্ত বিধানকে এড়িয়ে চলল ওর সম্পর্কে এই শাস্তি আল্লাহপাকের রয়েছে এবং ওকে আল্লাহ পাক রাব্বুল আলমের নিকৃষ্ট জীবের সাথে তুলনা করেছেন আল্লাহ পাক বলছেন ফাত বাহু শায়তান তখন তার পিছনে শয়তান লেগি গেল শয়তান তার অনুসরণ করল ফাকা নামিন আল গাওয়িন সুতরাং সেই ব্যক্তি পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়লো মহান আল্লাহ আখলাদা করছেন ওয়ালাউসে আমি যদি আল্লাহ চাইতাম জোর পূর্ব কিছু করব করবো রাফা আনা আয়াতগুলি দিয়ে উচ্চতর মর্যাদা দান করতাম উপরে উঠিয়ে দিতাম সম্মানিত করতাম কিন্তু সেই ব্যক্তি যেহেতু আল্লাহ আল্লাপাকের বিধানকে আয়াতকে এড়িয়ে চললো সুতরাং ওয়ালা কিন্নাহু আখলাদা এলাল আর্ধ আল্লাহ পাক বলছেন তবে সেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল। পড়লো আখলাদ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল পয়সা নেতৃত্ব ভোগাস খ্যাতি এই দিকে ঝুঁকে পড়ল। এবং আল্লাহ আল্লাপাকের বিধানকে সেই ব্যক্তি উপেক্ষা করল পৃথিবীর দিকে দুনিয়ার দিকে দুনিয়ার লোভ লালসার দিকে ঝুঁকে পড়েছে ওয়ত্তা হাওয়া এবং এই ক্ষেত্রে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায় পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে পরকালকে যখন পিছনে ছেড়ে দেয় তখন কুপ্রবৃত্তির অনুসরণ করে তার শরীরের চাহিদা পূরণ করে তার যৌন চাহিদা পূরণ করে সেই ক্ষেত্রে হালাল হারামের কোনো পর্ব করে না তার মনের চাহিদা পূরণ করে আল্লাহ তাতে অসন্তুষ্ট হোক অথবা সন্তুষ্ট হোক সেই পর্বা করে না হামাস আলহুক কামাসলকাল আল্লাহ বলছেন যে এর দৃষ্টান্ত হচ্ছে কুকুরের দৃষ্টান্ত আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে এই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে অথচ আল্লাপাক তাকে দিনের জ্ঞান দান করেছিলেন কিতাবের জ্ঞান দান করেছিলেন সেই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো ইনতাহমিল আলহি ইয়ালহাস আওতাত রুখ ইয়ালহাস যদি সেই কুকুরের ওপর বোঝা চাপিয়ে দাও তবুও জিভ্ভা বের করবে ইয়ালহাস মানে জিভ্ভা বের করা আওতাত রুখু অথবা যদি কুকুরকে ছেড়ে দাও তার ওপর কোনো বোঝা না চাপাও ইয়ালহাস তবুও জিভ্ভা বের করে থাকবে তো যেই ব্যক্তি লোভী সেই ব্যক্তি দুনিয়ার দিকে এই জিভ্ভা করে ছুটেছে জালেকাসমিলক এ হচ্ছে ওই সব লোকেদের উপমা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফাকসোসিল কাসা সাল্লা আল্লাহমিয়ারুন সুতরাং হে নবী তাদের কাছে সত্য কাহিনীগুলি বর্ণনা করে দাও যাতে করে তারা চিন্তা ভাবনা করে আল্লাহ ফাকর্বুল আলম তাহলে নবী করিম সাল্লা সাল্লামকে সত্য ঘটনাগুলি বর্ণনা করতে বলেছেন যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে এবং আল্লাহ ফাক রব্ুল্লা আলমীর এই সব সত্য ঘটনাতে বড়ই উপদেশ রয়েছে কোরআনে কারিমে কোনো ঘটনা আল্লাহ পাক কোনো কাহিনী আল্লাহ পাক অসত্য বর্ণনা করেননি কাল্পনিক বর্ণনা করেননি এবং সত্য ঘটনা বর্ণনা করেছেন এই ভাবে বর্ণনা করেননি শুধু ঘটনাই বর্ণনা করে রেখে দিলেন বরং প্রত্যেকটি ঘটনা এই জন্যই আল্লাহাক বর্ণনা করেছেন যে তাতে যে শিক্ষণীয় দিকগুলি রয়েছে যা থেকে তার উপদেশ গ্রহণ করতে পারবে এই উদ্দেশ্যে আল্লাহ ফাক রব্ুল্লা আলমী সেসব ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ বলছেন সব সম্প্রদায়ের বড়ই খারাপ দৃষ্টান্ত যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছে এবং নিজের ওপরে জুল অত্যাচার করেছে মহান আল্লাহ বলছেন মেয়াদিল্লাহ ফুল মোহতাদি যেই ব্যক্তিকে আল্লাহ পাক রাস্তা দেখাবেন সেই ব্যক্তি রাস্তা প্রাপ্ত হবে অ আর যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দেবেন তারাই ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবেই তারাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর আলম তারপর করছেন মোহান আল্লাহ ইরশাদ করছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নামের জন্য বহু জিন এবং বহু মানুষকে সৃষ্টি করেছি বহু জিন এবং বহু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান নামের ইন্ধন বানাবার জন্য তাহলে এই আয়াত প্রমাণ করে যে যেমন মানুষের মধ্যে থেকে অসংখ্য মানুষকে আল্লাহ পাক জাহান নামের ইন্ধন বানাবেন তেমনই জিনদের মধ্যে থেকে অসংখ্য জিনকে আল্লাহ পাক জাহান্নামের জ্বালানি বানাবেন লাহম কলুবুল্লাফ কাহুন বিহা। তাদের হৃদয় তো ছিল এর দ্বারা বোঝা যায় যে যেমন মানুষের হিতাহিত জ্ঞান রয়েছে মানুষের ভালো মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা রয়েছে তেমন জিনদের মধ্যে আল্লাপাকে ভালো মন্দের ক্ষমতা দান করেছেন এবং ভালো মন্দের মাঝে পার্থক্য করার শক্তি দিয়েছেন তাদের হৃদয় ছিল কিন্তু তা দিয়ে তারা বোঝার চেষ্টা করতো না ওয়ালাহোম আইনুন লাইভ শেরুণা বিহা এবং তাদের চক্ষুত ছিল কিন্তু তা দিয়ে ভালো জিনিস দেখতো না ভালো বস্তুর দিকে তাকাতো না এবং সত্যকে চেনার চেষ্টা করতো না ওয়ালাহ আজানুন তাদের কান তো ছিল লায়সমাওয়ান বিহা কিন্তু তা দিয়ে শুনত না হয় শুনতেই চাইতো না অথবা শুনলে যেমন একসাথে লোকেরা আছে শুনলেও শুনে তা গ্রহণ করতো না শোনার মতো শুনতো না উপকৃত হওয়ার জন্য শুনতো না আল্লাহবাব বলছেন উলায় কাকাল আন আম এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো যারা অন্তর থেকে চিন্তা করে না যাদের চোখ থেকে ভালো কিছু দেখে না কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না অথবা শোনেই না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বালহুম আজাল বরং এরা এর চাইতেও পথভ্রষ্ট এই আল্লাহ পাকের যে চতুষ্পদ জন্তু রয়েছে সৃষ্টি তার চাইতেও নিকৃষ্ট এরা উলায় কাহমুল গাফেলুন আর এরাই হচ্ছে গাফেল অনবহিত আল্লাহ পাক রব্বুল আলমী দিন থেকে বেকবর পলিল্লাহিল আসমাউল হোসনাফাদ ওহ বেহা আল্লাহ পাক বলছেন যে আল্লাপাক রব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে ফদহ বিহা সুতরাং এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবে আল্লাহ পাককে আহ্বান করবেদুন আফি আসমা ইহি আর ওই সব লোকদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করে সাইউজ্জামানমা কানুয়া মানুন যা কিছু তারা করে তার শীঘ্রই তাদেরকে উত্তম বদলা দেওয়া হবে আল্লাহাক রব্বুল আলমিন নে সুন্দর সুন্দর নাম রয়েছেন আমি করিম সাল্লাহ আলিয়া বলেছেন ইন্নালিল্লাহ তিস আতমাতিস ইনা ইসমান নিশ্চয়ই আল্লাহ পাকরুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে একশোতে একটি কম নিরানব্বইটি নাম রয়েছে মান আহ সাহা যারা এই নামগুলিকে মুখস্থ করবে এই নামগুলির অর্থ বুঝবে এই নামগুলির বাস্তবায়ন করবে এই নামগুলির মাধ্যমে আল্লাহপাকের কাছে দোয়া করবে আল্লাহকে ডাকবে দেখাল জাননা তারা জান্নাতে যাবে এবং এই নামগুলিতে বক্রতা অবলম্বন করা হচ্ছে বিভিন্ন রকমের এই নামগুলিতে বক্রতা অবলম্বন করার একটি পদ্ধতি হচ্ছে যা জাহিলেতের যুগের মুশ্রেকেরা করত। আল্লাহর নাম থেকে তারা লাত শব্দকে বের করে তারা প্রতিমা বানিয়েছিল এবং লাতের তারা উপাসনা করত এই রকমই উজ্জা শব্দ দেবীর নামটিকে তারা নিয়েছিল আজিজ আল্লাহ পাকের যে নাম রয়েছে সেই নাম থেকে এবং তার তারা পূজা করত। এই রকমই মানাত যে তাদের প্রতিমা ছিল এই মানাত নামটি তারা আল্লাপাকের যে আলমান্নান নাম রয়েছে এই আলমান্নান নাম থেকে তারা নিয়েছিল এবং তার পূজো করত। তো এই হচ্ছে যারা আল্লাহর নামকে বিকৃত করে দেব দেবীর বা তাদের প্রতিমা পুতুলের নাম করেছে আর আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা হচ্ছে আল্লাহর নাম গোনাবলিকে অস্বীকার করা যেমন আল্লাহ পাখের আরসে থাকাকে অস্বীকার করা আল্লাহাক রাব্বুল্লা আলমিন যে শোনেন দেখেন আল্লাহাক সব কিছু জানেন এগুলি অস্বীকার করা আল্লা ফাকরাবুল আলমিনের চেহারা রয়েছে একে অস্বীকার করা আল্লাহ ফাকরাবুল আলমের হাত রয়েছে তার যেমন হাত উপযোগী হইতে পারে এগুলি এগুলিকে অস্বীকার করা আল্লা ফাকরাব্বু এক কথাই কথায় যেসব গুণাবলীগুলি রয়েছে সেই গুণাবলীগুলিকে অস্বীকার করা তার নাম থেকে যে গুণগুলি বেরোয় সেগুলিকে অস্বীকার করা তার সে সত্ত্বাগত গুণ হোক অথবা তার কর্মগত গুণ হোক যত গুণ রয়েছে সেগুলিকে অস্বীকার করা আল্লাহ ফাকরাবুল আলমিন প্রথম আকাশে অবতরণ করেন এক শ্রেণী বিদাতপন্থী রয়েছে যে না আল্লাহ পাকের রহমত নেমে আসে আল্লাহ পাক অবতরণ করেন না আল্লাহ ফাকরাবুল আলমিন আরও আল্লাপাক সর্বত্র বিরাজমান এগুলি হচ্ছে আল্লাপাকের নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা আল্লাহ পাক তাদেরকে শীঘ্রই তাদের শাস্তি দেবেন অমিম্মান খালাক না ওম্মাত ইয়াহুন আবিল হাকি অবহিয়া দে আল্লাহাক বলছেন যেসব সৃষ্টি আমি সৃষ্টি করেছি অর্থাৎ মানব জাতির মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সত্য দিয়ে দিক নির্দেশনা দেয় অবহিয়া দেরুন এবং সত্য দিয়ে ন্যসঙ্গত তারা বিচার করে থাকে বললে যে ইন এক যাবো বে পক্ষান্তরে যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে সানাস্তাদের জমিন হাসুল্লা আয়া আলামুন তাদেরকে আমি ধীরে ধীরে পকড়াও করবো এমনভাবে যে টের পাবে না ধ্বংসের দিকে আমি ধীরে ধীরে নিয়ে যাবো এমনভাবে যে টের পাবে না ও অমলিল আহম এবং তাদেরকে আমি অবসর দিয়ে থাকি ইন্নাকয়েদি মতিন নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম আল্লাহ ফাকর্বুল আলমের কৌশল অত্যন্ত সূক্ষ্ম আওয়ালামাক্কর উমাবে সাহেব হিমিন জিন্না তারা কি চিন্তা করে দেখে না যদি তাদের সাথী মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে কোনো রকমের পাগলামি নেই তিনি পাগল উন্মাদ নন ইনহা ইল্লাহ নজিরু মোবিন তিনি তো একমাত্র সুস্পষ্ট সতর্ককারী মহান আল্লাহ আর ইরশাদ করেছেন اولا منظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وان عصا أن يكون قد اقتربا جالهم تارا كي دخنا اسمان اوان زمين سرشتی تي اسمان زمين مدد جوتو سرشتی اللح پاک رکھت چن جشب اللح پاک رب العالمين قدرت خمو تر بوحی پروکاش رکھت چن سيگولی كي تارا چند وما خلق الله من شيء ارجا كي شو اللح پاک سرشتی کرتن وان عصا أن يكون قد اقتربا جالهم ار নির্ধারিত সময় নিকরবর্তী হয়ে গেছে এরপরে কোন কথার প্রতি তারা বিশ্বাস করবে যদি আল্লাহর কথা বিশ্বাস না করে মালাহ ফালাহাদ আলাহ ওয়াজা রহমান আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যাকে বিভ্রান্ত করে সঠিক পথ না দেখায় তাকে কোনো ব্যক্তি কোনো শক্তি সঠিক পথ দেখাতে পারে না ওয়াজা রহম ফি তুগিয়ানহিয়ামাহন এবং তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন যাদেরকে পথভ্রষ্ট করেন তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন তাদের সীমা লঙ্ঘন তাদের বাড়াবাড়ি তাদের জুলুম অত্যাচারে তারা ঘুরপাক খেতে থাকে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে সোজা রাস্তা দেখান আল্লাহাক যেন আমাদেরকে পুরস্কৃতদের রাস্তা দেখেন আল্লাহ ফাকরবুল আলম যেন অভিশপ্তদের এবং যাদের আল্লাপাকের ক্রোধ হয়েছে সেসব রাস্তা থেকে আল্লাহাক আমাদেরকে রক্ষা করেন সুবাহান রব্বারব্বিলজাতামসেফুন ওসালামুল আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী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 দেখুন রিয়াজু সালেহীন প্রতি সোমবার বুধবার ও শুক্রবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি বাংলায়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 দেখুন ডায়াল করুন ডক্টর জাকের কে প্রতি রবিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায়